আনা ইবনু মালিক রদিয়তালন হতে বর্ণিত তিনি বলেন আনসারগন খন্দকে যুদ্ধের দিন আবৃত্তি করেছিলেন। আমরাই হচ্ছে সে সকল ব্যক্তি যারা মুহাম্মদের হাতে জিহাদ করার উপর বায়াত গ্রহণ করেছি যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর উত্তর দিয়ে বললেন হে আল্লাহ পরকালের সুখ হচ্ছে প্রকৃত সুখ তাই তুমি আনসার ও মহাজিরদেরকে সম্মানিত করো